আলোচনা শুরু করছেন একটা আখি দেওয়া হল আল্লাপাকওয়ার ইঞ্জিল জাবুর এইসব কিতাবে আল্লাপাক বলছেন যে আসমান জমিন আল্লাপাক তৈরি করেছেন কয়দিনে ছয় দিনে ইহুদিদেরকে বলা হলো আচ্ছা ঠিক আছে সপ্তাহের একটা দিন তোমরা এবাদতের জন্য নির্দিষ্ট করো তো তারা বলল কি তাহলে কোন দিন করা যাক আচ্ছা আল্লাহাক বলছেন সাত দিন নাকি আখেরাতের ছয় দিন না ছয় দিন কোন জীবনের ছয় দিন আখেরাতের এক একটা দিন আমাদের দিনের মতো সমান আমাদের কয়েক হাজার দিন মিলে আখেরাতের একটা দিন তাহলে যদি সেই ছয় দিন এই মানুষেরা বললো যে না আল্লাপাক ছয় দিনে শুরু করছে তাহলে রবিবারে শুরু করছে শুক্রবারে শেষ করছে নিজেরা বানাইছে এটা সম্পূর্ণ নিজেদের মন করা যে আল্লাহাক রবিবার শুরু করছেন আল্লাপাক কিন্তু কাজের মধ্যে থাকেন আল্লাহাক বিনা কাজে বসে থাকেন না আল্লাহ পাক কে কর্মহীন বানানো এটাও সেরেক যে আল্লাহ একদিন কোনো কাজ না। তাহলে কি করছে বিশ্রাম নিছে। আল্লাহ বলছে লুজুনা তোমালা আল্লাহর কোন আল্লাহরে বিশ্রামে ফাটাই এটাও সেরে বললো আল্লাহ একদিন পরের নাই আমরাও সেদিন কাজকর্ম করবো না খালি সেদিন আবাদত করব। তারা শনিবার ঠিক করে নিল কিন্তু এই নিজস্ব মন পদ্ধতিতে যদি কোনো আবাদত বানায় বা কিছু ঠিক করে যেটা অহির ভিত্তিতে না নিজস্ব মন গড়া পদ্ধতিতে এটা দেখতে প্রথমে অনেক সুন্দর মনে হয় এটার উদ্দেশ্য এই লোকগুলা যারা শনিবারকে ঠিক করে আল্লাহ আল্লাহাক বলেন ওই শনিবারের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের ব্যাপারে তোমরা জেনেছ তাদের ব্যাপারে তোমরা জানো বাকুল্লা আল্লাহ তাদেরকে আমি বলেছি লাঞ্ছিত বানর হয়ে যাও তাহলে শনিবারে আপাদত করতে যায় কি হয়েছে বানর হয়েছে বানর হওয়ার কারণ কি হয়েছে বানরামি যুক্তি বান্দামি যুক্তি বানাছে যে রবিবারে আল্লাহ শুরু করছে শুক্রবারে শেষ করছে আমরা শনিবারে আবাদত করবো এই সব নিজস্ব বানানো শনিবারে আল্লাহ মহব্বত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই কারণ সেটা সুন্নতের এত্তাবাস ছিল না তাদের নবীর সুন্নতার আলোকে করে নাই নিজস্ব মন দিতে করছে এই পরিণতি হয়েছে পর্যন্ত বানর এই যে লোকগুলো করেছিল আল্লাহ সেই বিষয়টা যিনি আসমানার জমিন গুলোকে সৃষ্টি করেছেন ছয় দিনে আল্লাহ অতপর তিনি আরাসীন হয়েছেন সোহান আল্লাহ আল্লাপাক একটি গুরুত্বপূর্ণ আরশের উপরে আরোহণা এটা আল্লাহ সবান একটি গুরুত্বপূর্ণ সিফাত। এই সিফারটাকে কেন্দ্র করে আবার মুর্শিকেরা বিভিন্ন রকম শেরকে আপতিত হয়েছে এটাকে কেন্দ্র করে এজন্য আমাদের আঁকিটা হলো এস্ত ব্যাপারে ইমাম মালেক রহমতুল কিন্তু এটা ধরনটা আমাদের কাছে অজ্ঞাত আল্লাহ কেমনি আর্শে আরোহন করেন এই যে করার ধরনটা কিভাবে আল্লাহ আর হাদিসের মধ্যে আসছে প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে আল্লাপ আকাশে নেমে আসেন কেমনে আসেন আবার এগুলা এর এরপরে ইমান আনা ফরস আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে ইমান আনা ফরসুয়াল আবার এটা সম্পর্কে প্রশ্ন করা বেদাত না এখানে আনহো মানে কি আনিল কাইফ এটার ধরন সম্পর্কে প্রশ্ন করা বেদা এই জায়গায় আবার অনেকে ভুল করে ফেলে যে না এটা করা যাবে যাবে না না। এটা বলে যে আইন আল্লাহ আল্লাহ কোথায় এটা তো ইয়াদের প্রশ্ন নাস্তিকদের প্রশ্ন একজন আলেম বলতেছেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় এটা প্রশ্ন করা এটা বড় গুনার কাজ প্রশ্ন করা যাবে না অথচ নবী সাল্লাহাম একজন দাসী কে প্রশ্ন করছিলেন দাসীকে ইমান পরীক্ষা করার জন্য আইন আল্লাহ আল্লাহ কোথায় দাসী বলছেন যে পিস আল্লাহ আকাশে দাসির ইমান কত মজবুত আল্লাহ আমাদেরকে যদি বলে দিতাম না আল্লাহ হকবার ওই দাসের ইমান আমাদের বাঙালির ইমান এসে মজবুত ইমান দাসি সাথে সাথে দেখা দিচ্ছে আল্লাহ আকাশে আর সে যাবে না। আসেন আল্লাহ কোন দিকে ফিরে বসে আসেন বাংলাদেশের দিকে না আমেরিকার দিকে তারপরে আল্লাহের শরীরটা কত বড় আল্লাহ হাত গুলা কত বড় পা কত এই জাতীয় ধরন আকার আকৃতি সম্পর্কে প্রশ্ন করা এটা বেদাত এটা কিন্তু আল্লাহ কোথায় কিভাবে আমি জানি না আল্লাহ কোথায় সে কাপের আল্লাহর অবস্থানে আপনি জানেন না আল্লাহ কোথায় সেটাই জানেন না তো কি আল্লাহর উপর ইম্যান আনছে যদি মনে করেন যে আল্লাহ সব জায়গায় আছে তাহলে আপনি দোয়া করার সময় হাত কতক্ষণ রাখতে হবে নিচের দিকে আল্লাহ তো সব জায়গায় এজন্য এই ব্যাপারে আখিটা পরিষ্কার থাকতে হবে আলাল আল এই এইটা এটা আল্লাহর একটা সিফাত এরকম অসংখ্য সিফাত আছে আল্লাপের এই সিফাত আল্লাহ আল্লাপ যেভাবে সিফাতকে অস্বীকার করা যাবে না আল্লাহ বলছেন আর উপরে আসেন আর উপরে আছেন। আমি যদি দেখো না না না আল্লাহ আরশের উপরে থাকে না আরশের উপরে থাকলে তো আল্লাহকে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে দেওয়া হল এটাও সীমাবদ্ধতা আমি করি নাই আল্লাপাক নিজেই পরিচয় দিচ্ছেন কোরআনে যে আল্লাহ আর সে আরোহণ করেছেন তা আল্লাপাক যেভাবে বলছেন আল্লাপাক যেভাবে বলছেন সেভাবে আমাকে ইমান রাখতে হবে এটার কোন ব্যাখ্যা বিশ্লেষণ ধরনের দিকে যাবে না ইয়োদাবির হলাম আল্লাপাক তিনি সকল শাসন ব্যবস্থাকে সমগ্র বিশ্বকে আসমান জমিনকে তিনি পরিচালনা করেন সোভান আল্লাপাক হলেন মোদাব্বের মানে আল্লাহ রবীন্দন এই যে আসমান জমিন যা সৃষ্টি করেছেন তিনি সব কিছুকে আবার পরিচালনা করেন তাহলে আল্লাহ যদি পরিচালনা করেন তা আল্লাহ কি কাস বাদে বসে থাকেন ইউদাবেরুল যে আল্লাহ রব্বুল্লা আলমিন সবগুলোকে পরিচালনা করেন এই পরিচালনা আল্লাহ নিজেই করেন